ولا نظير له ولا مسيل له ولا وزير له ولا كفولا ولا أول له ولا آخر له ولا بداية له ولا نحاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب محمدا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ إِلَى না মদন بَشِيرًا অিব وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ রুনি مُنِيرًا صلى الله تعالى عليه وعلى آله وآصحابه وبرك وصلما تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রুজু হুয়াহা তুমি লহু আলি ওিয়াম কবলা দিন কোলা রসুলাম সইদিন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 আল্লা রব্দুল আলমিনের অশেষ মেহরবানি যিনি আমাদেরকে জুমার দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের বহু আয়াত থেকে এক আয়াতের একাংশ এবং হাদিসের দুই থেকে দুইটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছে তেলাবাতকৃত আয়াত রংশ এবং উভয় হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে সময়ের আলোকে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তাওফিকে ইল্লা বিল্লাহ হিজরি সনের প্রথম মাসের নাম মোহারামুল হারাম এই মাসের দশম তারিখকে আসুরের দিবস বলা হয় রমজানের রোজা ফরত হওয়ার পূর্বে মুসলমানের উপর আসুরার রোজা ফরস ছিল রমজানের রোজা যখন মুসলমানের উপর ফরস করে দেওয়া হয়েছে তখন আসুর রোজার ফরস বাতিল হয়ে যায় যখন আসুর রোজা ফরস ছিল তখন নবীজি নিজেও আসুরার রোজা রেখেছেন এবং উন্মদেরকেও রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন যদিও রমজানের রোজা অবতীর্ণ হওয়ার সাথে সাথে তার ফর্জিও ত্রোহিত হয়ে যায় এরপরেও হাদিস দ্বারায় বোঝা যায় আনহাব আরালাম আসু রুদিন কুল্লি সাহারে কবলাল ফাজ হাতসা রাজিয়াল্লাহ তালা আনুর এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সারা জীবন মৃত্যু পর্যন্ত চারটি কাজ করে গিয়েছেন চারটি কাজ সব সময় করেছেন মৃত্যু পর্যন্ত এক নম্বর আশু র নবী যতদিন জীবিত ছিলেন ততদিন আশুর রোজা রেখেছেন যখন ফরজ ছিল তখন ফরজ হিসাবে রেখেছেন যখন তার ফরজের বিধান রহিত হয়ে যায় তখন নফল হিসাবে রেখেছেন নাম্বার দুই দিলহজ মাসের নয় দিন আল্লাহর রবি জীবন বরাজীবন রোজা রেখে গেছেন এবং প্রত্যেক মাসে তিন দিন করে আল্লাহর রবি রোজা রাখতেন প্রত্যেক মাসে তিন দিন আমরা তো যে সীমিত নির্ধারিত সময় রোজা রাখি কিন্তু হুজুরফাজ সাল্লু আলাইসালামের স্বভাব ছিল প্রত্যেক মাসে তিনটি রোজা তিনি কম্পকে রাখতেন অনেক ফুজিল তে দ্বারা কলার সুল্লাহি সালি ও সাল্লাম ইন্িল জান গো রুহা মিমা ও বাহা কিলিমানিমন কালাম সালাম নবী বলেছেন জানাতে এমন কিছু বালাখানা কুঠুরি রয়েছে যে সমস্ত বালাখানার ভিতর অংশ বাহিরের থেকে দেখা যায় আর বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায় অতি মূল্যবান কুঠুরি সাহাব একরাম বলেছেন এয়া রসুল আল্লাহ আল্লাহ রবুল আলম এই কুঠুরিগুলো কার জন্য প্রস্তুত করে রেখেছেন নবী বলেছেন লিমান আফসা সালাম যেই সালামের প্রচার প্রসার করে ওর জন্য আল্লাপাক এই সমস্ত কুঠুরি বরাদ্দ করে রেখেছেন ওয়া তা আম মাঝে মধ্যে মানুষদেরকে আপ্যায়ন করে মেহমানদারির ব্যবস্থা করে খানার ব্যবস্থা করে ও আলান কালাম যারা নম্রবাসায় কথা বলে ওতাব সিয়াম যারা মাঝে মধ্যে রোজা রাখে রমজানের রোজা ছাড়াও অসল্লা বি এবং রাত্রে উঠে যারা তাহাজ করে এই কয়েক শ্রেণীর মানুষের জন্য আল্লাপাক জান্নাতের উচমস্ত কুঠুরিকে তৈরি করে রেখেছেন তো তার মধ্যে এক প্রকার তা বাবা সবসময় রোজা রাখা তাহলে নবী সারা জীবন চারটি কাজ করতেন এক নাম্বার আসুরের দিবসের রোজা দ্বিতীয় নাম্বার সাউয়াল মাসের দশটি রোজা আর জিলহজ মাসের জিলহজ মাসের দশটি রোজা তিন নাম্বার প্রতি মাসের তিনটি রোজা চার নাম্বার অরাকাতা নে কবলাল ফজর ফজরের নামাজের আগে দূরে গাছ সুন্নত নবী আজীবন করেছেন জোহরের আগের যে সমস্ত শূন্যত অথবা ফরজ সূন্নত আসরের মাগরিবের ফরেজ সূন্যত যত শূন্যত আমরা দেখি সব শূন্যতের মধ্যে অতি মূল্যবান এবং দামি শূন্যত হচ্ছে ফজরের দূরাঘাত শূন্যত এই জন্য নবী জীবনগর এই ফজরের দূরাঘাত শূন্যত ফড়ে গেছে আদিষ্কার আমরা বুঝলাম আসুরার দিবসের রোজার বিষয়টি হুজুরফাক সাল্লাহু আলাইসালাম জিজ্ঞাসা করা হয়েছে ইয়ার রসুল আল্লাহ ফরজ নামাজের পরে কোন নামাজের দাম আল্লাহর কাছে বেশি আল্লাহর নবী বলেছেন তাহাজ নামাজ আল্লাহাক আল্লাহ নবীকে বলেছেন আপনি তাহাজ পড়েন তারপরে জিজ্ঞাসা করা হলে ইয়ার রসুল আল্লাহ ফরজ রোজার পরে কোন রোজার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহর নবী বলেছেন আসুরের দিবসের রোজা এটা তার মূল্য বেশি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আসুরার দিবসের রোজা রাখবে আল্লাহ আলম তার অতীত জীবনের তার এক বছর আগের সগিরা গুনাকে মাফ করে দিবে আসুরার দিবছের রোজা রাখলে এক বছর আগের সগিরা গুনা আল্লাহ রহমুল্লাফ করে দিবেন মেরকাতের মধ্যে আসা আল্লাহ হুমাম রহমদুল্লাহ আলাই বলেছেন কপলাল আসের ইয়মান আও বাহুমান ফামান আপ্রা দাহু ফ্রুহম তানিহা আল্লাহ এবিল হুমাম রহমতুল্লাহ আলাই বলেছেন শুধু আসুরের দিবসের রোজা না আসুরার দিবসের একদিন আগের রোজা অথবা আসুরের দিবসের পরের রোজা সহ আসুরার রোজা রাখা সুন্নত মোট কথা দুটি রোজা রাখতে হবে কয়টি রোজা আসুরের দিন ঠিক থাকবে আসুরার দিবস ঠিক রেখে তার হয় একদিন আগের রোজা আর না হয় তার একদিন পরের রোজা যেমন আগামীকাল শনিবার আসুরার দিবস উচিত ছিল আজকে রোজা রাখবো এবং আগামীকাল আজকে যারা রাখতে পারে না আগামীকাল তো রাখবোই এবং রোববারের রোজাটাও কি নবী এমন বলেছেন আমি যদি আগামী বছর হায়াত পাই আমি বলবো যে তোমরা আসুরের দিবসের আগে অথবা পরেও একটা রোজা রাখবে যাতে করে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তোমাদের সাদৃশ্য না হয় কারণ ইহুদ এবং খ্রিস্টানরাও এই দিনটাকে সম্মান করে এই দিনে তারা রোজা রাখে যদি তোমরা একটা রোজায় রাখো তাহলে তোমাদের সাথে ইহুদি খ্রিস্টানের সঙ্গে সাদৃশ্য হবে আর নবী বলেছেন খল ইফুল ইহু দেওয়ার না সর হে আমার ও মতরা তোমরা ইহুদ এবং খ্রিস্টানের বিরোধিতা করো সুতরাং তারা রোজা রাখবে একটা তোমরা রাখবে কয়টা কমপক্ষে যদি দুইটা রাখো এর দ্বারাই ওদের বিরোধিতাটা প্রতীয়বান হবে আর আপা আছেন রসি সাল্লাম। মা আল্লাহর আমার কোন আসুরের দিবসে নিজের পরিবারের প্রতি প্রশস্ততার সাথে খরচ করে আল্লাহ রব্বুল আলামিন সারা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে আসুরের দিবস তো আগামীকাল শনিবার নবীর হাদিসে কি বুঝলেন নবী বলেছেন আসুরের দিবসে আমার যে উন্মত তার পরিবারের রিজিকের মধ্যে প্রশস্ততা দিবে প্রশস্ততার সাথে খরচ করবে সারা বছর আল্লাফাক যে রিজিকের মধ্যে কি দিবেন প্রশস্ততা দান করবেন এর অর্থ এই নয় যে আজকে ধুম একবার হালুয়া বিরিয়ানি হাঁস মরগ ইত্যাদি জবাই করবেন তার অর্থ এই নয় দেন দার উদার করে আপনাকে ভালো খাবারের ব্যবস্থা কোনো প্রয়োজন নেই আপনি সব সময় আপনার যেভাবে রুটিন যেভাবে আপনি পরিবারের উপর খরচ করেন দৈনন্দিনের যেভাবে যেভাবে রুটিন আপনার আছে আগামী দিনের রুটিনটাকে একটু পরিবর্তন করবে আপনার এবিলিটি অনুযায়ী আপনার তৌফিক অনুযায়ী খাদ্য অনুযায়ী একটু কি করবে একটু পরিবর্তন করা যাবে যদি তৌফিকটাকে একটা মোরক ক্রয় করেন অসুবিধা নেই একটা হাঁস ক্রয় করেন জবাই করেন অথবা মাংস ক্রয় করেন এটার তৌফিক না থাকলে এগুলো নিয়ে এত দরকার না এটাই মোস্তাহাব একটি কাজ তাহলে আসুরের দিবসে আমরা কাজ পাইলাম দুটি একটা হচ্ছে আসুরের দিবসের রোজা হাতিস দ্বারা প্রমাণ দ্বিতীয় নাম্বার কাজ কি পেলাম পরিবারের উপর একটু ভালো খাবারের ব্যবস্থা এর দুটা জিনিস আমরা পাইলাম এর অতিরিক্ত নবীর হাতিসে আসুরের দিবসের করণীয় সম্পর্কে আর কিছুই নেই একটা হবে রোজা দ্বিতীয় নাম্বার হবে ফ্যামিলিদের পরিবার উপর ভালো খাবারের একটু ব্যবস্থা ওম্মতে মোহাম্মদ দুইটি বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য আল মাল জমা এক নাম্বার আলাদ মাল জমা জমাতের সাথে নামাজ ছড়া এটা হচ্ছে উম্মতে মোহাম্মদিয়ার বৈশিষ্ট্য ওম্মদে মোহাম্মদিয়ার আগে যে সমস্ত ওম্মত অতিবাহিত হয়েছে পৃথিবী থেকে ওদের উপর জামাতের সাথে নামাজ ছড়ার কোনো বিধান ছিল না জামাতের সাথে নামাজ আল্লাহ কি লাভ হবে বিশা বেড়ে শ্রী ইনাদারজাত নামাজ একা কি নামাজের তুলনায় সাতাশ গুণ বেশি মর্যাদা রাখে একা নামাজ পড়লে যে পরিমাণ স্বাব পাবে। জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুণ বেশি স্বাব পাওয়া যাবে তাহলে মোহাম্মদীর একটি বৈশিষ্ট্য পেলাম জামাতের সাথে নামাজ দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আলে যা ইন্দাল মসিবা মসিহতের সময় ইন্না আলিল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হুজুরফাজ সাল্লাহ আলাইসাল্লামের আগে যে সমস্ত নবী আমাদের এই পৃথিবী থেকে অতিবাহিত হয়েছেন ওদের কারো শরীয়তে বিপদের সময় ইন্না আলিল্লাহ ফড়ার বিধান ছিল না তার একটা প্রমাণ আমরা পাই সুরা ইউসুফে হজরত ইয়াকুব আলাহি সাল্লা সাল্লামের বারোটি সন্তান আপনারা সকলেই জানেন ইসুফ আলাইসাল্লাম এবং বিনিয়ামিন আলাইসাল্লাম আরও জন মোট কয়জন ১২ জন ইসুফ আলাই সাল্লা তু আসসালামকে দশ বাই ষড়যন্ত্র করে কূফে ফেলে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক কূফ থেকে হেফাজত করেছেন মিশরের বাচ্চা বানিয়েছেন এটা কিন্তু বাইদের খবর ছিল না এবং আব্বারও স্বয়ং খবর ছিল না আব্বা মনে মনে ভেবেছে আমার ইসুফকে এটা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে সে আর জীবিত নেই যার কারণে হজরত ইয়াকুব আলাহ সালাতুয়সালাম জীবিত থাকা অবস্থায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অন্ধ হয়ে গেছে কানতে কানতে অধিক পরিমানে চোখ থেকে স্থানে বের হতে হতে আর এমন একটি ছেলেকে হারিয়েছেন যে ছেলে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাফাক যাকে দান করেছেন এমন একটি ছেলে আর ছেলে এগারো জন সন্তান অনেক লাম্বা ইতিহাস कैन जो दुर्भिक्ष देखा देसुफ आलाम तक मिसर प्रधानमंत्री और राजा छा बाद तक वैकूबल सलादुआ सलम ऐले पाठ जाओ मिसर बाद ना कि अल्प दामे खाद्य वितरण करोरा कि नहीं आसो एगारो भाई और दस भाई मिली किसु आनार जो गीसुफ आलाईसम वेखे छिने फेले যাই ওদেরকে বাচ্চা আপনার রাষ্ট্রীয় মর্যাদায় ওদেরকে আপ্যায়ন করেছেন ইসুফ আলাহ সাল্লাম এবং প্রত্যেকে এক ওদের বোঝায় রসদ দিয়ে বিদায় দিয়েছেন এবং বলেছেন পরবর্তীতে আসতে তোমার যে আরোটি ভাই তোমরা দেখিয়েছে চব্ব বিনিয়ামিন ও কেউ নিয়ে আসবে তো বিনিয়ামিনকে আনার পরে ইসুফ আলাহ সাল্লাম রাখার জন্য একটি কৌশল অবলম্বন করলেন বিনিয়ামিনের পণ্যের বস্তার ভিতরে বাচ্চার পান পাত্র তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা বিনিয়ামিনকে রাখার একটি কৌশল অবলম্বন করেছেন পরে চুরির অপবাদে বিনিয়ামিনকেও গ্রেফতার করা হয়েছে মিশরের আইন অনুযায়ী দশ ভাই বাপের কাছে এসে বলেছেন যে আপনার ছেলে চুরি করছে আমরাও দেখেছি এবং আমাদের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত মানুষ রিলিফ জন্য গিয়েছে ওরাও দেখেছে যে বিনিয়ামিন চুরি করেছে তখন হজরত ইউসুফ আলাহ আলাইসালাম কি পড়েছেন হজরত ইয়াকুব আলাহিসাল্লামের চক্ষুদয় সাদা হয়ে গিয়েছে তার মানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন মুসিবতের খবর শুনে ইয়াকুব আলাই সালাম ইন্না পড়েছেন নাকি ইয়া আসাফা আলা ইউসুফ বলেছেন ইয়া আসাফা হয়। যে মুসিবতের সময় ইন্নাল পড়ার জন্য কোরআনে বলেছেন আল্লা রবুল্লাহ বলেছেন হে আমার বান্দারাব নিশ্চয়ই নিচ্ছ আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খৌ এবং খুদার মাধ্যমে ফল ধরে নাই। অথবা গাছের ফলগুলো শিলে বৃষ্টি পড়ে ধ্বংস হয়ে গিয়েছে তোমার ধান নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ খবর আসবে তোমার সন্তান ইতে করেছে আল্লাহ পরীক্ষা করবেন কোরআনে ওয়াদা করছে আমাদের উপর আমাদের আমাদেরকে আল্লাহাক পরীক্ষা করবেন এই কথাটি কোথায় আদা করেছেন করা নেয় ওলা না নিচ্ছ নিচ্ছ আমি তোমাদেরকে তবে নবী অবাসির সবির দর্যশীলদেরকে আপনি খোঁজ খবরই দেন সুসংবাদ দিন আল্লাহ জী নাই যা মুসিবা দর্যশীল কারা আল্লাহাক তার সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ জি নাই যা আস বাধুম মুসিবা দর্যশীল হল ওরা যারা যখন কোনো মসিবদে পতিত হয় ইন্না সঙ্গে সঙ্গে তারা ইন্না লিল্লাহ পড়ে নেয় এ আয়াতের তারা বুঝা গেল আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো ঠিক ওই তখন যখনই যে যখনই পরীক্ষার সম্মুখীন হবে মুখ দিয়ে কোনো কুফুরি শব্দ ব্যবহার করো না সঙ্গে সঙ্গে পড়ে নেবে কি কি লাভ হবে কলার সাহি সালি সাল্লাম ইজা মাতা ওলাহি কব তুম ও আব্দি ফ্যকুল উন নাম কবত তুম থাম্রাদ পুয় দি ফুল নাম ফ্যকুল মা দা কলা আব্দি আল্লা মধ্যে যখন আজরা তুয়াল্লাম এসে কোন মানুষের ছোট বাচ্চাকে ছোট বাচ্চার যান নিয়ে যায় আজরা এসে আল্লাহ পাক আজরা কি জিজ্ঞাসা করি আজরা তুমি কি আমার বন্দার কলিজার টুকরার দান কবচ করে নিয়ে এসেছ তো হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবচ করে নিয়ে এসেছে তা আমার বন্দা কি বলেছে তুমি যে তার কলিজার টুকরার আমার বন্দা কি বলেছে ফেরেস তারা বলে আল্লাহ হামি দেখাও তারা যা সন্তান মৃত্যুর সাথে সাথে কোনো পুফুরি শব্দ ব্যবহার না করে আপনার প্রশংসা করেছে এবং আল্লাপাক বলেন ফিরেস্তারা রে ও বুনদি বাইতাল হাম ও আমার ফেরেস্তারা আমারে এ জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো আর ওই ঘরের নাম দেখে দাও প্রশংসার ঘর আপনার ছেলে ইন্তেকাল করেছে আপনি যদি এখানে কুফুরি শব্দ ব্যবহার করেন ছেলেটাকে তো আর ফেরত পাবেন না পাবেন পাবেন না এখানে দৈর্য ধরতে হবে এবং ইন্নাল ইল্লাহি ও ইন্না ই এটা এমন একটি বাক্য এমন একটি আয়াত আদিসের মধ্যে আছে যাবতীয় ফেরেশানিকে ধ্বংস করে এই আয়াত যে যত বড় ফেরেশানিতে থাকুক না কেন যদি এই আয়াত পড়া হয় তখন তার ফেরেশানি ক্রমশ কি কমে যায় কোন মসিবত দেখলেই পড়বেন ইন্নাল ইমরান আল্লাহর নবী বলেছেন কোন মহিলার যদি তিনজন সন্তান ইন্তেকাল করে কথা বুঝতেছেন কিনা সন্তান তিনজন সন্তান এতে করে আর মহিলা যদি ধৈর্য ধারণ করে এই তিনটা সন্তান কেমতের দিন মহিলার জন্য জাহান নামের প্রতিবন্ধক হইয়া দাঁড়াবে এই তিনজন সন্তান আল্লাহ না করুক যদি মহিলার জন্য জাহান নামের ফয়সালা হয়ে যায় এই তিনটি সন্তান আন্দোলন করবে প্রতিবাদ করবে এবং এই মহিলাকে কোনো ক্রমেই জাহান নামে যেতে দিবে না সাহাবিয়া প্রশ্ন করেছেন ইয়ার রসুল দুটি সন্তান যদি কারো বিয়োগ হয় তাহলে কি সে প্রতিলত পাবে নবী বলেছেন হ্যাঁ দুটি সন্তান যদি কারো মারা যায় অথবা একটি সন্তান যদি কারো মারা যায় আর এর উপর যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্দুল আলমিন এই সন্তান একটা হোক দুটা হোক কেমন দিন তার জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এজন্য সন্তান যারা আমরা হারি হারিয়ে ফেলবো যাদের সন্ধান মরে যাবা আমরা অত্যন্ত দৈর্য দৈর্যের সাথে কাজ নিতে হবে যদি দৈর্য ধরতে পারি আর দৈর্যশীলদের ব্যাপারে হাদিসের মধ্যে আছে প্রত্যেক আমলের নেক খেয়াল করি শোনেন প্রত্যেক আমলের ন্যাক আমল অনুফাতে দেওয়া হবে এক অক্ত নামাজ যদি পড়েন এক অক্ত নামাজের স্বভাব পাবেন দুই অক্ত পড়লে দুই অক্তের স্বভাব একটা রোজা রাখলে একটা রোজার স্বাব আমল অনুফাতে তার প্রতি কিন্তু ধৈর্য এমন এক জিনিস এটা তো একটি আমল আমল কিনা এটা এমন একটি আমল এই আমলের প্রতিদান আপনাকে মেপে দেওয়া হবে না বিনা হিসেবে আপনাকে জান্নার দান করিবার কি প্রমাণ তার মধ্যে আছে করেন আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হিসাব নিকাশেরও আগে কিছু মানুষদেরকে ফেরিস্তারা টোকাইয়া টোকাইয়া জান্নাদের কাছে নিয়ে যাবে যার নাম রক্ষি ফেরেস্তা আল্লাহকে বলবেন আল্লাহ আমি যতটুকু জানি এখনো হিসাব নিকাশ হয় নাই এই সমস্ত বান্দারা কারা জান্নাতে তো যাবে হিসাবের পরে কিন্তু এখনো তো আমি জানি হিসাব হয় নাই এরা কারা এরা কেন জান্নাদের দুয়ারে সে ডিস্টার্ব করছে আল্লাহাক বলেন হেরে আমার ফেরিস তার এরা হচ্ছে দুনিয়াতে তারা দৈর্য দারাম করেছে এরা হচ্ছে দৈর্যশীলেরা আর আমি কোরানে করেছি দর্যশীলদেরকে বিনা হিসেবে জান্নার দান করব সুতরাং হিসাবে এদের হবে না এরা বিনা হিসাবে কোথা যাবে তাহলে মুসিবত দেখলে কি পড়বো বলেন ইন্নার রিল্লা রিল্লা ন ইন্ বলেন ইন্না আমরা অনেক বলি ইন্দ বলি নাওলানি সোহেদ নালু বলেছেন আশ্চর্য ব্যাপার মানুষ শুধু ইন্না লিল্লা পড়ে শুধু মৃত্যুর খবরটা শুনলে শুধু মৃত্যুর সংবাদ শুনলে মানুষ কি পড়ে অথচ এটা শুধু মৃত্যুর সংবাদের সাথে খাস নয় আল্লাহ বলেছেন তুমি যে কোনো মুসিবতে হবে কি যে কোন মসিবত সব মুসিবত মৃত্যু আমাদের দেশে না মৃত্যু ছাড়া অনেক মুসিবত আছে না আপনার গড়া আগুন লেগেছে এটাও একটা মুসিবত হঠাৎ একটা দুঃসম্বাদ শুনেছেন এটাও একটা মুসিবত আপনার সেটা অ্যাক্সিডেন্ট করেছে এটাও একটা মুসিবত কি প্রমাণ তার আল্লাহর নবীর আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে পড়ে নিলেন্লাহি আপনি ইন্না আলিল্লাহ পড়েছেন কেন আপনার শুধু সেরাগ না নিবেছে কেউ তো মরে নাই আর ইন্নালিল্লাহ পড়ছেন সেরাগ আবার জ্বলো না। তাও তো হয় নাই কেন ইলিল্লাহ পড়েছেন হজরত নবী করিম সল্লাহ আলাইসালাম বলেছেন আই স্যারে তুমি মনে করেছ মানুষ মরার পরে শুধু ইন্নালিল্লা পড়ো এই কথাটা তোমার ধারণাটা ভুল আল্লাহ বলেছেন কোন মুসিবতে পড়লে তোমরা ইন্নালিল্লা পড়ো আই সারে চারাক ছিল এটা ছিল রমত ছেরাক নিবে গেল এসে গেল একটা মুসিবত তাই মুসিবত দেখে পড়লাম ইন্না দিল্লাহ চেরাক জ্বলো কিনা এটা আমার জানার বিষয় না এই যাবতীয় মসিবত ইমনা আলিল্লাহ আগে পড়ল হঠাৎ খবর আসছে আপনার স্ত্রীর অসুস্থ আগে পড়বেন ইমনা আলিল্লাহ রজন আল্লাহ আল্লাহ এটা কখনো দেখে না কি বিপদ আসছে আল্লাহ এই জিনিসটা দেখে না এরা দেখে বিপদ কে পাঠাইছে কথা বুঝছেন কিনা আল্লাহারা কি দেখে কি বিপদ সেটা দেখে না বিপদ পাঠিয়েছে ওর প্রতি আগে লক্ষ্য করে বিপদ কে পাঠায় আমাদের জন্য আবার বলেন কে কি চুতে গেলা বদস্তারি বিয়াতন হাগমদারি মজা পাত্তা হাইহু বিপদ আছে আল্লাহর পক্ষ থেকে মুসিবত রওয়া মুসিবত কোষা বিপদ দেয় আল্লাহ বিপদটি উদ্ধার করেও কে কোন মানুষ আপনার জন্য বিপদ দিতে পারে না তাই তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর দরবার উপস্থিত জিজ্ঞেস করলো আব্দুল কাদের কে নিয়ে এসেছ তাও হিদ একত্ববাদের বিশ্বাসী হয়ে আমি এসেছি আপনাকে এক বলে আমি স্বীকৃতি দিয়েছি আল্লাহ আল্লাহাদ বলেছেন দুদের রাত্রের কথা ভুলে গিয়েছ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ঠান্ডা দুধ পান করেছে বিদায় পেট ব্যথা শুরু হয়েছে পেট ব্যথা করছে তিনি আফসুস করে বলছে হাই ঠান্ডা দুধ খাওয়ার কারণে আজকে আমার পেট ব্যথাটা হয়েছে আল্লাহ পাক বলেছেন ও রাত্রের কথা ভুলে গিয়েছ তুমি যে পেট ব্যথা হয়েছে আর অপবাদ দিয়েছ ঠান্ডা দুধকে অপবাদ কার উপর চাপিয়েছ ঠান্ডা দুধ শুরুর উপর না দুধ কোনোদিন তোমার পেট ব্যথা করতে পারে না পেট ব্যথা দেওয়ার মালিক কে আমি আল্লাহ তো বড় বড় আলেন যদি আল্লাহর দরবারে ধরা খায় এভাবে আমাদের কোনো উপায় আছে ছেলে না থাকলে এবারে মরি যেতাম কয়েক অনেকেই বলি যাই হোক বিপদ আছে আল্লাহর পক্ষ থেকে আমার ভাইরা আল্লাহ দেখে বিপদ কে পাঠিয়েছে আল্লাহর নবীর শিক্ষা কোন মুসিবত দেখার সঙ্গে সঙ্গে যদি মসজিদ খোলা তাকে মসজিদে যাও না হয় গরো এক পাশে বসে দুই রাঘাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ মুসিবত তো পাঠিয়েছো তুমি তুমি সেটাকে কি করো সেটাই তুমি দূর করার ব্যবস্থা করে দাও এরপরে ওষুধ খাওয়া শূন্যত ওষুধ খাওয়া কি তাই না আবার একবার বুজুর্গি দেয় ওষুধ না খায় মরি যায় এমন যেন না হয় এটা আবার গুণ হবে আপনার নবীজি ওষুধ পান করেছেন কি কিনা নবীজি জীবত ওষুধও সেবন করেছেন সুতরাং আগে আল্লাহর দরবার দোয়া করবেন না বিপদের খবর শুনেছেন তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে দা না এটা হবে পরে আগা আল্লাহর দরবার একটু কান্নাকাটি করেন দুই ফোটা ছবির পানি ছাড়েন দ্বিতীয় পর্যায়ে ওইটা করেন অসুবিধা নেই বিপদ দেখলে আল্লাহকে ধুতে হবে এটাইও আমাদের কাজ অন্যের কাছে গিয়ে বলবো না আপনি বিপদে পড়েছেন এটা অন্যের কাছে কেন বলবেন খুব সূক্ষ্ম মাথায় চিন্তা করেন আপনার পাতিলে ভাত নেই অন্যের কাছে গিয়ে যদি বলেন যে আজকে দুই দিন খাবার পাচ্ছি না পাতিলে ভাত নেই রান্না করার মতো কোনো তরকারি নেই আপনি যেন ফরোক্ষ আল্লাহর নামে একটি অভিযোগ দায়ের করলেন কথা বুঝেন নাই তার কাছে আল্লাহর নামে একটা কি করলেন অভিযোগ দায়ের করলেন কারণ অভাব তো দেখেছেন আপনাকে আল্লাহ তো অভাবের কথা আরেকজনকে বলা মানে আরেকজনের কাছে আল্লাহর নামে কি করা অভিযোগ করা আল্লাহর নামে আপনি অভিযোগ দিলে আপনি শান্তি পাবেন হাদিসুদ নবী বলেছেন আমরা তো জানি না কলা রসুল্লি সল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষের কাছে যখন অভাব এসে যাবে আর অভাবের কথা যখন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে গিয়ে বলবে আল্লাহাক বলেন পশ্চিমকালেও তার অভাব দূর হবে না তার অভাব কি হবে না আবার বলেন অভাব কাছে বলে আল্লাহ পাক বলেছেন আপনার অভাব কি হবে না খাবার মতো বাদ নেই তরকারি নেই টাকা নেই পকডে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ পাক বলেন বন্দা যখন এভাবে কেঁদে কেঁদে দুই ফোটা চোখের পানি ছেড়ে আমার কাছে তার অভাব অভিযোগের কথা বিপদের কথা বলবে আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ নিঃ কুদ্রুতি হাতে তার বিপদটিকে দূর করে দিব হয় আজ আজিলাম আজিল হয় নগদ বাকি হয় একদিন পরে নয় একদিন কি আগে হবে কিন্তু আমি তার অভিযোগ আর অভাব অবশ্যই দূর করব বিপদে পড়লে কি করতে হয় ইন্নালিল্লাহি সরণ থাকবে তো নাকি ঠাডা হড়ক হ্যাঁ বিপদে পড়লে ঠান্ডা হড়ক মরক আগে ইন্নালিল্লা পড়ে ঠাডা মাটা আইব আগে কি পড়তে হবে রোগ ব্যাধি পড়েছে কিনা বুঝলেন এই পৃথিবীতে সব চাইতে বেশি বিপদগ্রস্ত ছিল নবীরা আমসাল যে কত বেশি দিনের উপর অটল থাকবে সেই তত বেশি বিপদের কি হবে সম্মুখীন হবে এক সাবি এসে বল আমার তো কখনো অসুখ হয় না তুমি এখনো পূর্ণতা অর্জন করতে পারো নাই তুমি এখনো পূর্ণতা অর্জন করতে কি তোমার অসুখ হয় নাই তাহলে তো তুমি এখনো পূর্ণ হইতে পারো নাই আরে রোগ বিমার আমার হবে রোগ বিমারের সমন্ত অন্তত আল্লাহকে ডাকাটা আসে অন্তত কিছু ও না হোক নবীরা মসিব ছিল অথচ নবীরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মিনাল নবিরাসুলকে নির্বাচন করেছেন আল্লাহ কে নির্বাচন করেছেন আল্লাহ নির্বাচন করেছেন ওরা আল্লাহর নির্বাচিত মানুষ আর যারা আল্লাহর নির্বাচিত হবে এরা কি শ্রেষ্ঠ হবে না অবশ্যই যারা শ্রেষ্ঠ মানুষ কিন্তু ওরা কঠিন কঠিন বিপদে পড়েছে এক কবি তার বাসায় বলে গা খিলে খে সে রাধর না রে গুলা কু গা খিলে না রেগুলা ইসমাই জিন্দা কুনি ফরকে রাহা করি আই কারিম আজ তে আইউবে সবের তো মা এক আল্লা রবুল আলমিন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে তাকে পরীক্ষা করেছেন কিনা বলেন বলেন না কেন কোথায় ফেলে পরীক্ষা করেছেন আমাদের আজ পর্যন্ত নামাজ পড়ার দায়ে অগ্নিকুণ্ডলিতে পড়তে হয়েছে আমাদের কাউদেরকে কি সুন্দর নামাজ করতেছি রোজা রাখতেছি কোনো বাধা বিঘ্ন নেই কিন্তু ইব্রাহিমিতে পড়েছে আপনি ওই কথাটাকে স্মরণ করেন যে ইবতালা ইব্রহিমা রব্বুহু আল্লাহ তিনার আলমিন ইব্রাহিমকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছেন সাহাবি এবং তাবিদের মধ্যে মতান রয়েছে কেউ কেউ বলেন আল্লাহ রবুল আলম ইব্রাহিম আলাহিসাল্লামকে দশটা পরীক্ষা করেছেন কয়টা পরীক্ষা আর কেউ কেউ বলেন তিরিশটা পরীক্ষা করেছেন আল্লাহর প্রত্যেক পরীক্ষাতেই তারা উত্তীর্ণ ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছে প্রত্যেক বিষয়ে ফেল করা নাই তাহলে ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন কিনা কিসের মাধ্যমে আগুনে ফেলে পরীক্ষা করেছেন অনেক পরীক্ষা সেটা সময় নেয় এখন ইব্রাহিম ইসমাইল সেও তো নবী আল্লাহাকসমাইলকে পরীক্ষা করেছেন ছুরির নিচে রেখে কি অগ্নি পরীক্ষা আল্লাহ একবার আপনি পারবেন আপনার পুত্রকে দবাই করতে ইব্রাহিম আলাহিসাম তো ছুরি নিয়েছে আর ইসমাই সালামও বলেছেন তোমার ছাতাজি তো নেই আল্লাহ মিরা সব আল্লাহ আব্বা আপনি যে যা আল্লাহর স্বপ্ন আদিষ্ঠিত হয়েছেন আপনি সেটা পূরণ করুন কেমন ছেলে কেমন ফিতা ইব্রাহিমের মতো ফিতার দরকার আর ইসমাইলের মতো কিসের দরকার ছেলের দরকার এটা হচ্ছে কোরবানের শিক্ষা আল্লাহ রব্দুল হজরত ইনুসাল্লাহামকে মাছের প্যাটে রেখে মাছের প্যাটে ঢুকাইয়া পরীক্ষা করেছেন কিনা বলেন ইউনুস আল্লাহ সাল্লামকে মাছের ফেটে ডুবেছে আল্লাহা কয়দিন ছিল সবাই বলেন কয়দিন চল্লিশ দিন কত বড় অগ্নি পরীক্ষা চিন্তাটা করেন একজন নবীকে মাথের ব্যাটে ঢুকে চাললামাজি আর হজরত ইসুফ কদর একজন ১৩ বছর জেলখানার ভিতরে থাকতে হয়েছে কয় বছর কত বড় পরীক্ষা জাকারিয়া দু রাহা করি হজরত জাকারিয়ালা সালাম কত বড় নবী উনার মাথাকে মাতার উপর তলোয়ার ছালাই আরে এভাবে করার ছালাই করা হয়েছে কত বড় পরীক্ষা সারা দেহের ভিতরে পোকা তো রয়েছে আঠারো বছর কি ছিল এই রোগে আক্রান্ত ছিল পুরা দেহের ভিতরে পোকা একমাত্র জিব্বাটা শুধু নিরাপদ ছিল যখন এই পোকা পড়ে যেত সঙ্গে সঙ্গে ছেটাকে উঠাইয়া আল্লাহ আল্লাহকে আমার খাদ্য বানিয়েছে কিনা অত বড় করি আমরা মনে করি রোগ আমাদের হয় আই বলেছিলাম তো এ ধরনের রোগু মিশন অফ আমরা আজকে আবুহানি পাই হজরত ইমাম আজম আবুহানি পা চার বছর জেলখানার ভিতরে ছিল কয় বছর জেলখানা ইন্তেকাল করছে হাম্বল ইহো তাহে করে পেটে পে খানে ইমাম আহমদিনাম্বল রহমতুল্লাহকে দৈনিক সাতাশ ব্যাথ দেওয়া হয়তো কয় ব্যাথ সাতাশটা ব্যাথ দেওয়া হয়তো দিনে কত বড় অজি পরীক্ষা তামাজ অতীতে যারা গিয়েছে ওরা পরীক্ষায় পড়েছেন কিনা বলে পরীক্ষায় করেছেন। আর আমরা এমনি জান্নাত পেতে চাই না বিপদ আসবেই আপনি যদি আল্লাহওয়ালা হতে চান একজন ইমানদার হতে চান বিপদ অবশ্য আপনার কি যেটা আল্লাহ নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করবো সুতরাং বিপদে পড়লে কুপুরি শব্দ ব্যবহার করা যায় আমরা কি পড়তে হবে লিল্লা এই কথাটা আমরা বুঝছি আলোচনা আমার শেষ আসুরের দিবস আগামী দিন প্রথম থেকে আলোচনা করেছি অনেকে ছিলেন আসুরের দিবসের নবীর হাদিদার একটা জিনিস বুঝলাম আসুরের দিবসর রোজা বলুন আসুরের দিবসর কি একদিন আগে একটা রাখবেন না হয় একদিন পরে আরোটা মোট কয়টা রাখবেন দুইটা তাহলে ইউদি খ্রিস্টানের বিরোধিতা হবে সাদৃশ্য হবে না দ্বিতীয় নাম্বার পরিবারের উপর সাধ্য মতে ভালো খাবারের ব্যবস্থা এটা কোন দিনের আমল সবাই বলেন কোন দিনের আমল কয়টা বললাম দুইটা আর যেহেতু বিশাল একটি ঘটনা ঘটেছে হজরত হোসাইন আলুকে কেন্দ্র করে সকলে জানা মসিবতের খবর যখন আপনার যেখানে আসবে পড়বেন পাঁচ বছর আগে আপনার ছেলেন্টে কাল করছে আর হঠাৎ আজকে স্মরণ আসছে আল্লাহর নবী বলেছেন এখনো তুমি ইন্না আলিল্লাহ পড়ো কথা বুঝেন নাই পাঁচ বছর আগে মরার সংবাদ শুনেছি এমনি বাবু ইন্না আলিল্লাহ এটা একটা মুসিবত কিনা আল্লাহ নবীর কলিজের টুকরা হোসাইন তালা অত্যন্ত নির্ভম ভাবে ঐতিহাসিক কারবালার পান করে সাদাত করা হয়েছে তিনাকে সৈদ করে দেওয়া হয়েছে এই ঘটনাটি স্মরণ আসলে কি পড়তে হবে আমরা তিনটা কাজ পাইলাম এই তিন কাজের অতিরিক্ত কোন কাজ আল্লাহর নবী উম্মতকে করার জন্য বলে নাই এ ধরনের কিসের সুখ আসুরের দিবসে শোকে সুরমা দেওয়া উন্নতমানের মানের কাপড় পরিধান করা গায়ে রং লাগানো পাঞ্জাবি সিরা কাপড় সিরা এগুলো হচ্ছে শিয়েদের তরিকা এটা কোন মুসলমানের নবীর বাছলামের তরিকা নয় যদি মানুষ মরার পরে শোক করা যায়তো তাহলে সাতাশ হাজার সাহাব জীবন দিয়েছেন কিনা বলেন ইসলামকে রক্ষা করার জন্য কয় হাজার সাহাবি জীবন বিসর্জন দিয়েছেন নবীর সাতাই তো স্মরণ করে এভাবে করা হয় সবগুলো পারতেন এই পৃথিবীর সেরা মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এন্তকাল করেছেন চোদ্দ শত বছর পূর্বে কিন্তু উনার এন্তেকালের দিনকে তো স্মরণ করে এ ধরনের লাফালাফি করা হয় তাহলে যে এত উত্তম হোসাইন থেকে তো নবীর দাম কত বেশি যদি এভাবে লাফালাফি বইতে হইত তাহলে নবীর ব্যাপারও লাফালাফি বইতে হইত ভাইও মা তা তুমি রসুলো মন গড়ায় কোনো কাজ করার নাম সরিয়ত নয় আবেগের নাম শরীয়ত নয় বিবেকের নাম শরীয়ত কার নাম সরিয়ত ন কথা বলেন না কেন জুমের নামাজ করা কাজ আমরা আবেগ দেখে তিন কাজ পড়ছেন সব হবে তাহলে আবেগের নাম কি নয় সরিয়ত নয় বিবেকের নাম আপনি আবেগ দেখে লাফালাফি করলে হবে না নবী কি করেছে আমাদের মসজিদের আমাদের ওলামা কি বলেছে করতে বলেছেন টিভির বক্তি বসু নেই টিভিতে এসেছে ইসলাম প্রসার হয়েছে নাকি নবী থেকে শুরু করি সব মুখে মুখে একজন পর আরেকজন থেকে ইসলাম এভাবে প্রসার হয়েছে না এই আমার ভাইরা মন গড়া টিভিতে কিছু দেখে জায়গা ফের উসকা সফিনা মুহাম্মাদের শূন্যদের যদি অনুসরণ আদৌ করা হয় তাহলে মুসলমান এখনো বিজয় হবে ঠিক না বেটিক ভাই আমি অত্যন্ত অসুস্থ আমায় দোয়ার মতাজ আমার জন্য দোয়া করবেন যে কথাগুলো বলেছি আসুধার দিগজকে কেন্দ্র করে আল্লাহ রকুল্লাহ আর আমাদের সকলকে বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন যারা শুনো পড়লেন সেটা শুনোদ আলাই